আয়সা রদুল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি একজনকে আসসালাতু জামিয়াতুন বলে ঘোষণা দেওয়ার জন্য পাঠান অতপর তিনি অগ্রসর হন এবং চার রুকু ও চার সাজদাসহ দুরাকাত সালাত আদায় করেন ওয়ালিদ রহমাতুল্লা আলহি বলেন আমাকে আব্দুর রহমান ইবনু নামির আরও বলেন যে তিনি ইবনু শিহাব রহমতুল্লাহি হতে অনুরূপ শুনেছেন জুহরি রহমতুল্লা আলহী বলেন যে আমি উরওয়াহ রহমতুল্লা আল্লাহকে বললাম তোমার ভাই আবদুল্লাহ ইবনু জুবাই রদুলিল্লাহ তালাহ্ন এরূপ করেননি তিনি যখন মদিনায় গ্রহণের এর সালাত আদায় করেন তখন ফজরের সালাতের ন্যায় দুরাকাত সালাত আদায় করেন উরওয়া রহমতুল্লা আলহী বলেন হাঁ তিনি সুনত অনুসরণে ভুল করেছেন সুলাইমান এবনু কাসির রহমতুল্লা আলহী জোহরি রহমতুল্লা আলহী হতে সশব্দে কিরাতের ব্যাপারে ইবনু কাসির রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন